السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين شمعاني داشتك بندو, بندو دوريو كات سي دیکھاني بوشي عماد الانوشتان دیکسين شبه كيش هادا شوبه سي دانات سي داشتك بندو عمره علسانك و السلام امام ابو جفر طرحب رحمت الله رشيد و بایان اعتقاد أهل السنة والجماع أهل السنة এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন শাহ আমরা কেয়ামতের আলামত সমূহের উপরে ইমান রাখি আমরা এই অংশটুকুর ব্যাখ্যা করছিলাম বলেছিলাম যে কেয়ামতের আলামত সমূহ বড় আলামত ছোট আলামত বড় আলামতো আলোচনা আমরা করিনি বলছি সামনে করব আমরা ছোট আলামতগুলো আলোচনা করছিলাম তবে তো আমরা বলেছিলাম যে ছোট আলামতগুলোর মধ্যে বেশ কিছু আলামত গত কয়েক পর আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই যে شخصش نبر على مطي ش شكسة المطر وقيلة النبات والتيي بشتتيه به كنت فال فلااد قهبه إيتكي متتي على بلرس الله لم جشنا كرساً عن أبي ر رد الله او أن تبرين قال قال رسول الله صل الله عليه سلام رس الله صبلس لا تققي الساعة تممت السماء مطرا لا تكن منها ببيوت المد ولا تكن منها إلا بيوتشار রসুল্লা সাল্লাসাম বলেছেন যে ক্যামত ক্যাম হবে না যতক্ষণ না আকাশ এমন বৃষ্টি হবে যে এর থেকে বাঁচার জন্য গ্রামাঞ্চলের বাঁচার জন্য এগুলো শহরের যে বাড়ি সেগুলিতে বাঁচতে পারবে বিভিন্ন বইয়ুত সার সেগুলি থেকে মানুষ বাঁচতে পারবে না অর্থাৎ সেগুলি বৃষ্টির কারণে সেগুলো ভিজে যাবে কিন্তু সেগুলি মানুষের ফসল ফলাদি সেগুলি দ্বারা উৎপন্ন উৎপন্ন হবে না কাজে লাগবে না অর্থাৎ মানুষের ক্ষতিগ্রস্ত হবে বেশি কিন্তু তাদের কাজে লাগবে না কেয়ামত কায়ে না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে অর্থাৎ প্রচুর বৃষ্টি হবে বৃষ্টি ভেড়ে যাবে অতি বৃষ্টি হবে ওলা তুমেতুল আর দুসাইয়ান জমিনে কোন কিছু জমিনে কোনো কিছু উৎপন্ন হবে না এর অর্থ হচ্ছে মানুষ সাধারণত আশা করে যে আকাশ থেকে বৃষ্টি হলে জমিনে উৎপন্ন হবে জমিনে অনেক কিছু উৎপন্ন বাস্তব তাই যেটা কারণ কিন্তু মানুষ ভুলে যায় যে এই কারণের যিনি কারণ কার্য কারণটা কারণ কারণটা যিনি ঘটান তিনি হচ্ছে আল্লা রব্বল ইজত মানুষ সবসময় চিন্তা করে যে বৃষ্টি হলেই বুঝি ফসল হবে না ঘটনা এরকম নয় কেয়ামতের আগে একটা সময় আসবে যখন বৃষ্টি হবে প্রচুর কিন্তু ফসল হবে না অর্থাৎ ফসল হওয়ার মতো যে বৃষ্টিতে যে জিনিসটা থাকা দরকার সেটা থাকবে না সেটা আল্লাহ আল্লাহ সেই জন্য মানুষের মধ্যে মানুষ অনেক বৃষ্টি আসাক বৃষ্টি হবে কিন্তু তাদের কোন ফসল হবে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে এটা মানুষের জন্য আজাব হিসাবে দেখা দিবে যে প্রচুর বৃষ্টি হবে কিন্তু মানুষের ফসল সে অনুপাতে তাদের ফসল হচ্ছে না এটা মানুষের যেহেতু মানুষ আল্লাহ তালা থেকে ফিরে যাবে সেই জন্য মানুষকে আল্লাহ তালা এর মাধ্যমে শাস্তি দিবেন। তিনি বলেন বলে অনাবৃষ্টি বা খরা এটা নয় যে বা তোমাদের তোমাদের যে আহ দুর্ভিক্ষ লাগা এটা এটা নয় যে বৃষ্টি না হলে বৃষ্টি না হলে তোমাদের দুর্ভিক্ষ লাগা এটা মনে করতে কিন্তু এমন এক সময় আসবে যখন বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু জমিনে কোনো কিছু উৎপন্ন হবে না জমিনের কোন উৎপন্ন অর্থাৎ জমিনের মধ্যে এই বৃষ্টিগুলির মধ্যে আল্লাহর যে রহমত এবং বরকত থাকার কথা যে বৃষ্টি হলে দুনিয়াতে ফল ফসলাদি হবে এবং সেখান থেকে মানুষ উপকৃত হবে তেমন কোন কাজ হবে না অর্থাৎ জমিনের বরকত উঠে যাবে যে বরকত আল্লাহ তালিন বৃষ্টি হলেও সেখানে ফসল উৎপন্ন হবে না কেয়ামতের এটি আলাম হাদিসে সই হাদিসে বর্ণিত হয়েছে রসোল্লাম থেকে আমরা এখন আরেকটি আলামত আলোচনা করব আটচল্লিশ নম্বর আলামত সেটা হচ্ছে হাসরুল ফরাত আন্দ জিম দেহ যে ফোরাত নদী থেকে ফোরাত ইউপ্রিট এবং টাইগ্রিস ইউপ্রিজ নদী নদী যেটা ইরাকের ইরাক যে ইরাকের বাগদাদ নগরী যা দুই এক পাশে ইউপ্রিটি এক পাশে টাইগ্রিস নদী আছে তো এই ফোরাত নদীর হাসল ফোরাত আঞ্জাব আলী মিধাব যে স্বর্ণের একটি পাহাড় সেটাকে দেখিয়ে দিবে ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় দেখা যাবে যেই স্বর্ণের পাহাড় স্বর্ণের পাহাড় যেটা যুদ্ধ করবে মানুষ যুদ্ধ করে সেখানে অনেকেই মারা পড়বে এটা রসুল্লাহলাম ঘোষণা করেছেন কেমতের আগে তা ঘটবে আন আবহর দেবর্ণিত রসুল্লা সালাম রসুল্লাহাম বলেছেন কিয়ামত কায়াম পর্যন্ত পাহাড় করে না দিবে একশো থেকে নিরানব্বই জনতালু সেখানে কৃত হয়ে যাবে অর্থাৎ তারা মারা পড়বে একশো জনের নিরানব্বই জন মারা পড়বে ওইয়কুল উকুল রাজ মিন হোম বলতে থাকবে লাল আনালি আঞ্জু मेरे दखल करते चाहिए दखल करते हैं आलामत चले आसा एक अपवेख्या करेंटाइलम से नाफत बोझाना नाफत वर्तमान जेट तरल सोना बोले इरानी বা অন্যা অন্যেরা তরল শোনা বলে থাকে এটাকে যেটা তৈল বলা হয় তেল বলা হয় পেট্রোলিয়াম বলা হয় পেট্রোল জাতীয় দ্রব্য বলা হয় সেইগুলিকে তারা মনে করছে যে এটা বলা উদ্দেশ্য ইসলামের তাদের পক্ষে অনেকে ওকালতি করেছেন যে এটা এটা উদ্দেশ্য কারণ হচ্ছে আমরা এটাকে এখন তরলসোনা বলে থাকি কিন্তু না ঘটনাটা এরকম নয় বিভিন্ন কারণে প্রথমত হাদিসে একটা শব্দ বলা হয়েছে যে জবাল উম মিন দেহাব স্বর্ণের পাহাড় বলা হয়েছে আর পেট্রোল পাহাড়ি জিনিস না পাহাড় থেকে যে ওখান থেকে স্বর্ণ যে নদী থেকে পেট্রোল বের হয়েছে এরকম জিনিস নয় এখানে স্বর্ণের পাহাড় বলতে কিছু পাওয়া যায়নি এখনো আবার কেউ কেউ বলে থাকেন যেহেতু সমুদ্র থেকে নদী থেকে বলা হচ্ছে আর নদীতে নদীর মত নদী থেকে নদীর নিচে অনেক সময় পেট্রোল পাওয়া যাচ্ছে যেহেতু বিশেষ করে সেই জন্য এটা উদ্দেশ্য উদ্দেশ্য পেট্রোল হইতে পারে কিন্তু না এটার পেট্রোল এই জন্য নয় যে শুধু যে এই পেট্রোল পাওয়া গেছে এই পাহাড়ে পাহাড় পাহাড় তো পাওয়া গেলই না কেউ যদি বলে যে শুধু এই পেট্রোল পাওয়া যাচ্ছে জমিনের নিচে না অনেক থেকে সেগুলো নিয়ে আসা হচ্ছে শুধু শুধু ফোরাত নদীর নিচে পাওয়া গেছে কথাটা এরকম নয় এরকম নয় তো ফোরাত নদী বাদেও তো অন্য জায়গাতেও পেট্রোল পাওয়া গেছে সুতরাং বোঝা গেছে পেট্রোল উদ্দেশ্য নয় অনেকে বলে থাকে না এটা পেট্রোল উদ্দেশ্য কারণ এটা নদীর নিচে পাওয়া না গেলেও নদীর নিচেও পাওয়া গেছে তখন এটা উত্তর এটাও হতে পারে যে এটা ঠিক নয় এই জন্য কারণ বেশিরভাগ সময় নদীর নিচে পাওয়া গেছে এরকম নয় বরং সমুদ্র নিচেও পাওয়া যায় এবং এর বড় সমুদ্র নিচে পাওয়া গেছে এবং দেখা গেছে খালি জায়গাতেও পাওয়া গেছে তাহলে বোঝা গেল শুধু রসুল্লাহ আসলাম উদ্দেশ্য যদি কোনো শুধু এই পেট্রোলে হতো তাহলে তিনি এই ইরাকের এই ফোরাত নদীকে নির্ধারিত নির্ধারণ করে বলতেন না নির্ধারণ করে বলতেন না আরেকটি কারণ আমরা বলতে চাই যে এটা আসলে এই ইয়া নয় ফরাত নদীতে এখন যে পেট্রোল ভাগ যেটা উদ্দেশ্য এই হাদিসের উদ্দেশ্য নয় যে স্বর্ণে পাওয়া কারণ হচ্ছে রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন ইউকাতাল এখানে যুদ্ধ হবে সেই যুদ্ধে নিরানব্বই জন মারা যাবে আমরা দেখতে পাচ্ছি যে নিরানব্বই জন সেই যুদ্ধে মারা যায়নি এবং কোনো যুদ্ধই হয়নি অর্থাৎ পেট্রোল নিয়ে কোন যুদ্ধ এখন আমরা দেখতে পাইনি তাহলে বোঝা গেল যে এইখানে এটা কখনো উদ্দেশ্য নয় যে পেট্রোল উদ্দেশ্য নয় বরং সত্যি সত্যি একবার দেখা যাবে যে পুরাত নদী থেকে পাহাড় পাহাড়ের মতো কিছু পাওয়া যাচ্ছে যেখানে স্বর্ণ আছে এবং সেখানে যুদ্ধ হবে সে যুদ্ধে শতকরা নিরানব্বই জন মারা যাবে এটাকে ইমান রাখতে হবে জমিদ নবীদ এটা একটি সুল্লাহ সাল্লা ইসলাম কিয়ামতের আলমদুল্লাহ ঘোষণা করেছেন এবং সেটা ঘটবে এটাকে কোন রকম অপব্যাখা করার কোন সুযোগ নাই এবং সেখানে ফেতনা হবে মানুষ হত্যা হত্যাকৃত হবে অনেক মানুষ মারা যাবে এটাকে বিশ্বাস করতে হবে উনপঞ্চাশ নম্বর কে আমার আলামত হচ্ছে কালামু সেবা ওয়াল জামাদা তলিল ইনসে অর্থাৎ প্রাণী কুল যেগুলি কথা বলে না এরকম হিংস্র প্রাণীগুলো অনুরূপভাবে কাঠ বিভিন্ন যেগুলি সাধারণত কথা বলতে পারে না এরকম বিভিন্ন যন্ত্র বিভিন্ন বিভিন্ন মৃত সামগ্রী যেগুলিকে তো কোনো প্রাণ নেই এরকম জিনিসগুলো মানুষের সাথে কথা বলবে এটা সোহান আল্লাহ রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন আজ থেকে আজ থেকে পনেরোশো বছর আগে অথচ আজ আমরা এটার বাস্তবতা কিছুটা লক্ষ্য করছি যদিও আমরা শিওর বলছি না যে এটাই কারণ আমরা এখন দেখতে পাচ্ছি মানুষের সাথে কথা বলছে টেলিফোন মানুষের সাথে কথা বলছে মোবাইল মানুষের সাথে কথা বলছে বিভিন্ন রকমের টিভি বা বিভিন্ন রকমের মিডিয়া বিভিন্ন যে মাধ্যম সেগুলো বেশিরভাগই এগুলো এগুলি প্রায় জিনিস এগুলির সাথে কোনো রূপ নেই কিন্তু এগুলি মানুষের কথা বলছে মানুষ বসায় রাখছে কথা সেগুলি আসছে এগুলো একটা ব্যাখ্যা হতে পারে এগুলি যে কে একটা ব্যাখ্যা হতে পারে সেটা আমরা বলি এটা আমরা লাস্ট কথা বলছি না কারণ আমরা জানি না এমন হতে পারে मरा काट कथा बोल बोला आम्भ कर दिए अस्वाज नए रसुल्लाम जगह आगे आलोचना कर रसुल्लाम जो मरा गाच पर् केंदे छः গর যে উঁটের মতো উঁটের মতো কান্নাকাটি করেছিল রসুল্লাহাম যতক্ষণে হাত দিয়েছেন অর্থাৎ এটা কেয়ামতের আগে এরকম কিছু ঘটবে বল রসুল্লাহাম আমাদেরকে আগে থেকে সাবধান করে দিচ্ছেন সুতরাং কেয়ামতের আগে প্রাণীকুল যে সময় চতুর্থ চতুর্থ পর্যন্ত বা হিংস্র প্রাণী এবং জামা দাত যেগুলো নির্জীব পদার্থ এগুলো কথা বলবে বলে এমনকি পরিবার কি করেছে সে কি করেছে রান কথা বলবে অটোমেটিকলি বলতে থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আমাদের চিন্তা করা দরকার যা শরীরে ঘটেছে অথবা ঘটবে এখন ঘটে চলেছে অথবা সেটা সামনে ঘটবে এবং সেটার ব্যাপারে করবে যে এরকম ঘটনা ঘটবে ইমানের প্রতি সময় এরকম একটা ঘটনা বলেন যা দিবনিল গালাম রসুল্লাহ সালামের যোগে এক হায়না হায়না এসে এক রাখালের কাছে আসলো এসে একটি ছাগল নিয়ে দৌড় দিল দৌড় দেওয়ার রাখাল না ছড় তাকে দৌড়ে নিয়ে ধরে নিয়ে নিয়ে আসলো ছিনে নিয়ে আসলো যে না এটা নিয়ে যাবে না তখন রাখাল রাখালতালিন পার্শ্ববর্তী একটি টিলার ঘর উঠলো উঠে ফাঁকা বসে গেল বসে থাকলো অর্থাৎ নিজের পাশার ঘর ভর দিয়ে বসলো ওয়াস্তাদ ফারা এবং ল্যাসটাকে গুটিয়ে সামনে নিয়ে আসলো প্যাটের সামনে তারপর বলল বলছে কথা বলে ফেললো এই হায়না আল্লাহ আমাকে আল্লাহর শপথ লোক বলল অর্থাৎ সে রাখাল বলল আল্লাহর শপথ ইনরা বানিয়ে আমি আর জীবনে কখনো দেখি নাই ইন ইন ইনফিয়া বলা ওইটাকে এর আগে তো কোনোদিন দেখি নাই যে কোনো একটা হায়না বা কোন একটা বাঘ এরকম যারা সাগল খায় এরকম যারা এই ছোট বলে উঠল সেই বাঘ বলে উঠলো আহ আর যাবিনা তোমার তোমাকে হে রাখা তোমাকে আরো আসতে জিনিস শোনাচ্ছি সেটা হচ্ছে যে বাইনা নাকলাত বাইনা হাররা দুই দুই কালো পাথরের বিশিষ্ট ভূমির মাঝখানে खेजूर बागान बेस्ट एलिका एक लोक तुम्हा आगे से तुम्हारा के आगे और पर घटना बोलते से बस आश्चर्य अर्थात से व्यक्ति रसुल्लम भविष्यवाणी घोषणा करते व्यक्तर का से प्राणीटी से प्राणी चतुष्श हिंस्र प्राणी से रसुल्लामी भविष्यवाणी घोषणा करते और लोकटी येहुदी যে রাখাল টিছে রাখালটি ইহুদী ইহুদী রাখালটি তখন দৌড়ে আসল রসুল্লাহামের কাছে বলল যে ঘটনা ঘটেছে আমার আমি যখন এ করছিলাম তখন রসুল্লাহ করলেন তুমি সত্য বলেছ তারপর রসুল্লাহাম বলছেন আমার তুমি আমার সাথের কেয়ামতের আগে সমস্ত আলামত ঘটবে এ হচ্ছে একটি আলামত অনেকগুলো আলামতের একটি আলামত কাদ আউ সাকার রাজুলা छू लोक घर बेर हो फला घर आसारू हादिस पाए कौतु हाथ लाठी कथा मादास आहल आहलहु बहुत पुरो कथा अहमद हदिस्टी वर्णना करते मन जो क्यों जी मेशन फिट कर देखा जाए घर मध्य मेशी लागिए जाए कथा ठीक एम समय आस এটা হয় রসুল আসলাম যা বলছেন বাস্তবে সত্য পরিণত হবে জুতা বলে দিবে যে কি ঘটনা ঘটছিল ঘরের মধ্যে তার কাট বলে দিবে এবং তার অবস্থা বলে দিবে মানুষ যেন এগুলো গ্রহণ করতে পারে এখনো ইতিহার তরঙ্গে অনেক কিছু ভেসে বেড়ায় মানুষ যদি সেগুলি একত্রিত করে একসময় হয়তো সেটা হবে যে এগুলি বের করে ফেলছে জমা করে ফেলছে এবং তারা বলছে যে এই ঘটনা ঘটেছিল তোমার পরিবারে এই রসুল্লাহ আসলামের কথা অবশ্যই সত্য হবে এটা কি আমাদের অত এটা বোঝা যায় যে মানুষের মধ্যে বিজ্ঞানের চরম উৎকর্ষতা সাধিত হবে এবং বিজ্ঞান যদি নাও হয় যদি আল্লাহর পক্ষ থেকে কোন হ্যাকমতের কারণ প্রকাশ করে দেয়া হয় তাহলে সেটাকে অস্বীকার করার জন্যই যে অবশ্যই সেটা ঘটবে কারণ মহাম্মদ রসুল্লাহ সাল্লাম আস মজদুক তিনি সত্যবাদী এবং সত্যায়নকৃত তিনি সেটা বলেছেন অন্য এক হাদিসে আবু সাইদ কুদির আদিহান তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাম রসুল্লাহাম এই ব্যক্তিকে বলেছেন সদা কাফ সিবিআই লোকটি সত্য বলেছে যার হাতে আমার প্রাণ তা শপথ করে বলছি لا تقوم الساعة قيامت قائم होने तक यकल्म السبع الانس যতক্ষণ পর্যন্ত হিংসর প্রাণগুলি মানুষের সাথে কথা না বলবে ও ইয়ুকালম রাজুলু আযাবাতা সওতিহি আর মানুষ তার লাঠির আগে লাঠির যে প্রথম অংশ সাথে उत्कर्षतार कारण अथवा अल्लाह तारा जो क्या घटाबान मध्य सीरक अवस्था तैरि कर दीबें मानूष कथा बह प्राणी प्राणी कथा मानसूप भाव निर्जीव पदार्थ मानव कथा बरतम অনেকেই মনে করছেন যে এটা সম্ভবত বর্তমান যে বরং প্রাণীর পক্ষ থেকে বিশেষ আমার কেয়ামত আলামত হিসেবে আল্লাহ তালা কেয়ামতের আগে আমাদেরকে দেখাবেন কেয়ামত আমাদেরকে দেখাবেন এই এটার উপরে আমাদের ইমার আনতে হবে পূর্বে এই ছোট আলামতটি সংগঠিত হবে এটা সবার সাথে ঘটবে তা নয় এলাকা ভিত্তিক হতে পারে এই এলাকায় এই বিপদ তারা সহ্য হচ্ছে না তখন সে মনে করবে মৃত্যুর মধ্যে বোধহয় তার বোধ শান্তি সে মৃত্যুর আকাঙ্ক্ষী হবে রসুল্লাহম হাদিসে এসেছে আবহাওয়া জেনবর্ণিতে তিনি বলেন রসুল বলেছেন কোন লোক আরেক লোকের কবর পাশ দিয়ে যাবে হায় আমি যদি এই লোকটির জায়গায় মরে যেতাম এটা কি জন্য মানুষ করবে এটা কি জন্য মানুষ করবে অন্য হাদিসে এর একটি বিস্তারিত বর্ণনা এসেছে যে অপরাধযন্ত্র কে তিনি বলেন্লাহ আসালাম বলেছেন ওয়াল অফ আল্লাহ আল্লাহ আল্লাহ শপথ করি যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি দুনিয়া চলে যাবে না হাতাই আমরা লোক কবর কবর উপরে সে গড়া গড়ে দিতে থাকবে হাই আমি যদি কোনটু মকান ভাজাল কবর এ কবরাসী জায়গায় যদি আমি মারা যেতাম অর্থাৎ আমি যদি মরে যেতাম এটা ভালো ছিল ই সে সেটা অন্য কোন কারণে নয় শুধুমাত্র বিপদের সেটা বলবে দিনের কারণে সে মরতে যাচ্ছে সেটা উদ্দেশ্য না দুনিয়ার ভেজালের কারণে দেয় ওলাইসিআভ দেয় তার কোনো ঋণের উদ্দেশ্য না দুনিয়ার ভেজাল না পর বিপদের কারণে এত বিপদ মানুষের মাথার উপর আসবে যে মানুষ মৃত্যুকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে এটা এটা এই জন্য হয় যে মানুষ সাধারণত বেশি যখন দুনিয়ার প্রতি তাদের আহ মোহ বেড়ে যায় তখন অনেক সময় মানুষ দুনিয়া কাজ করতে দুনিয়ার কাজ করতে ব্রতি হয় তখন অনেক বিপদে পড়ে যায় এটা করবে এটা করবে কোনটা করবে না করবে তখন অনেকে আত্মহত্যা পর্যন্ত করে কিন্তু আত্মহত্যার আগে পর্যন্ত যেহেতু সে জানে যে আত্মহত্যা করা যাবে না এই সে মনে করে যে হায় আমি যদি আগে মরে যেতাম যেমন অনেকে বিপদে পড়লে মনে করে ইয়ালা ইত্যানি মৃত্যু কাবল হাতে আমি যদি আগে মরে যেতাম এরকম মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আছে তো জানে না যে মৃত্যুর পরে আরও বিপদ হয়ে বিপদ তার জন্য অপেক্ষা করছে আর মৃত্যুর বিপদ তো তার জানা নেই এই জন্য যে সমস্ত বিপদ আছে এগুলো সে কঠিন মনে করছে যে এই বিপদগুলো মৃত্যুর চেয়ে বুঝি সহজ না মৃত্যুর বিপদ আরও কঠিন সে কঠিন বিপদে পড়ার কারণে সে মনে করছে যে মৃত্যু বোধহদ সহজ মরে গেলে বুঝি থেকে সে বাঁচতে পারবে এই জন্য সে মৃত্যু কামনা করবে আব্দুল পাইত যে মৃত্যু কে কেনা যায় তাহলে সে কিনে নিত অর্থাৎ এত কঠিন অবস্থা হবে এই জন্য কেউ বলেছিলেন আল মন ইউবা এই জীবন এখানে কোনো কল্লান বলতে কিছু আর বাকি রইল না আয় আসো মত যদি বিক্রি হইতো মত আমি তোমাকে কিনে নিতাম এটা কোন কবি বলেছিল অর্থাৎ তার উপর যে বিপদ আসছে এরকম অনেক সময় মানুষ বিপদের কারণে মৃত্যুকে আহ্বান করে এই জিনিসগুলো আমরা হয়তো এখনো যা দেখছি অনেক সময় সেটা হয় পরবর্তীতে দেখা যাবে যে অনেকেই এটা এটার মৃত্যুকে আহ্বান করবে কারণ তারপর যে বিপদ নাজিল হবে সেটার কারণে তো সে তো আর জানে না যে মৃত্যুর কষ্ট মৃত্যুর পরে কি কষ্ট তার হয়তো জানা নেই অথবা জানলে ওই মুহূর্তে বিপদের মুহূর্তে সে ভুলে গেছে এই সে মৃত্যুকে আহ্বান করছে মৃত্যুকে আহ্বান করছে এটা আসলে কেয়ামতের আগে এরকম মানুষের উদ্ভব হবে যারা মৃত্যুকে আহ্বান আসলে এইভাবে মৃত্যুকে আহ্বান করা না যায়জ আমরা জানি রসোল্লাহ ইসলাম বলেছেন তোমাদের কেউ যেন বিপদে পড়লে মৃত্যুকে মৃত্যু হোক এরা যেন তামাননি না করে কারণ যদি মৃত্যু যদি যদি তার ভালো থাকে তাহলে তার জীবনে বাকি অংশ ভালো কাটবে আর যদি মৃত্যু হয় মৃত্যু যদি খারাপ থাকে তাহলে তার গুণার কাপ ফার হবে শুধু মৃত্যুকে কামনা করা যায়জ নেই এবং মৃত্যু হাতে নেওয়া যায় যারা যারা আত্মহত্যা করে তাদের জন্য তো শেষ জীবনে অর্থাৎ মানুষের শেষ আহ মানুষের জীবনের শেষ দিকে অর্থাৎ দুনিয়ার শেষাংশে সে মানুষ কেন এই মৃত্যুকে কামনা করবে কারণ মানুষের মনে হবে যে মৃত্যুই একমাত্র তার এই সমস্যার সমাধান তার বোধহয় নেই এজন্য মৃত্যুকে সে কামনা করতে থাকবে আমার মনে হয় এগুলি হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ কিছু আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু ছোট আলামত আমরা পরবর্তী ভাবে আলোচনা করবো তখন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরাদ আহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উবরক